স্মিল্ল হি রহ মহি উল্ি সবিল বসমনি ও সুবহ নী حمد اللي سامخ في خلقك المتاني يا رب في اقوال والاعمال جئنا الى دنيا الشتات فها هنا صنم يمجد او ضريح بان صحب الغوايه والصواعق حولها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 للكائنات إلى الفلاح الصرمدي اسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي اسلامنا عبق الوجود السلام عليكم ورحمة الله وبركاته بعد فقد قال المؤلف ثم استوى على العرش وقال في سورة يونس عليه السلام ان ربكم الله الذي خلق السماوات والارض في ست ايام ثم على العرش وقال في سوره الرعد الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم على العرش وقال في سوره طه الرحمن على العرش استوى وقال في سوره الفرقان ثم على العرش ثم, ثم على العرش الرحمن যার কোন শরিক সমস্তৃষ্ঠির উর্ধে আকাশের ওপর যাকে নৈশ ভ্রমণে ইসরা এবং মেয়েরা যে নিয়ে যাওয়া হয়েছে এবং মেয়েরা যে আকাশ পথে সাত আসমানের উপর নিয়ে যাওয়া প্রমাণ করে এই নবীকার মেয়েরাজের ঘটনা প্রমাণ করে যে আল্লাহ হব আলমিন আকাশের ওপরে সর্বত্র বিরাজমান না আর মমিনের কলবে কলবে না আমাদের আল ধারাবাহিক আলোচনার আজকে একাদশ পর্ব এগারো নম্বর আলোচনার পর্ব বিষয়বস্তু হচ্ছে আল্লাহ আলমিন তাঁর আরো সে সমুন্নত सम्पर्क समस्त सृष्टि जगत सुबकि आल्लाबुल आलमी तरह आमुन्नत আসমান জমিন সমস্ত সৃষ্টির সাতটি আয়াত আজকের আসল বিষয়বস্তু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কারণ এই বিষয়ে বিধাতপন্থীরা বিভ্রান্ত কেউ বলে মমিনের কলবে কলবে আল্লাহ জনগণের কাছে কিছুই না সেবারে ভ্রান্ত কথা অথবা আল্লাহ হফি করলে মাখা নাল্লা সব জায়গায় সব কিছুতেই একেবারে এগুলি এমন ইসলাম পরিপন্থী কথা হ্যাঁ যেটা কুফুরি বললে সেটা একটু বাড়াবাড়ি হবে না সমস্ত সৃষ্টিতে যদি আল্লাহ একাকার হয়ে থাকেন তো যারা আল্লা সালানের পূজা করছে তারা তো বলছে যে আমরা তো আল্লাহকে উদ্দেশ্য করি তো তার পূজা করছে আল্লাহ আছে হ্যাঁ গাছপাল্ পূজা করছে গাছের ভিতরে আল্লাহ আছে সূর্য চন্দ্রে যারা পূজা করছে তাতেও তো আল্লাহ আছে একেবারে স্পষ্ট কুফুরি কথা মানুষের ভিতরে আল্লাহ আছে হোসেন মানুষের হাল্লাচের ভিতরে আল্লাহ আছে সেই জন্য আনাল হক বলেছে কোন অপরাধ করেছে তাই না ইভিনে আরবের ভিতরে আল্লাহ আছে যে কোন সৃষ্টির ভিতরে ওহাদুল আল্লাহ সবকিছুতেই এবং সর্বত্র এ সমস্ত গুমরাহিগুলি কোন ছোটখাটো গুমরাহি না অথচ ব্যাপক আকার ধারণ করে আছে এই সম্পর্কে আমাদের সমাজের যাদেরকে আলেম সমাজ বলা হচ্ছে অথচ কোরআন সোনার আলেম তারা নয় তারাও ভ্রান্তির শিকার তো জনগণের অবস্থা কি হবে একটু ভালো করে শোনেন এবং ইমানকে ভেজাল মুক্ত করেন আল্লাহ যেন আমাদের সকলকে তো অভিযান করেন পুরানি খেলমের আয়াত সবগুলি বলছেন ভাষ্যকার আল্লাহ শেখ মহান তিনি আর আপনাদের সামনে পেশ করা হবে আরো সে সমুন্নত এছাড়া অন্য কোনো শব্দ দিয়ে অর্থ করা যায় কি না এই বিষয়টি নিয়ে আলোচনা করব এজন্য বিভিন্ন তর্জমা কোরআনগুলি আপনাদেরকে নিয়ে আসতে বলছিলাম তাহলে কিন্তু আমি কোরআনের সমুন্নত আরাফ প্রথম জায়গা হচ্ছে সুরে আরাফে কোরআনের ধারাবাহিক ভাবে দেখলে সুরে আরাফে প্রথম এআ এসছে কৌল আল্লাহর নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশ সময় এবং পৃথিবীর সৃষ্টি করেছেন অতপর আরো সে সমুন্নত হয়েছেন আসমান সৃষ্টি করার পরে আরো তিনি সমুন্নত হয়েছেন সুরে আর থেকে যখন সোমা অতপর দিয়ে বলা হয়েছে আর প্রত্যেকটি আয়তে সোম্মা দিয়ে আসবে তিনি অতঃর সোম্মা তারপরে যেটা তার আখি বিলম্বের জন্য আসে এবং তার আখি বিলম্বের জন্য আল্লাহ রব আলমিন আসমান জমিন সৃষ্টি করার পরে আরও সে আরসের মালিক হননি হ্যাঁ যেমন যদি বললেন অন্য কেউ মালিক ছিল নাকি কি বেদখল ছিল বোঝা গেছে কথা হ্যাঁ এই জন্য বললাম যে মালিক অর্থ নয় হ্যাঁ নিজের ক্ষমতাধীন করা নয় স্তাওলার অর্থ নয় বরং चार शब्द इश्ता शब्द कर उल्लेख कर फौजान तरह भाष्य सुर आरफे आय नंबर चुवान समुन्नत आसमान जमीन सृष्टि कर এবং জমিন সৃষ্টি করেছেন আরসে সে আবার একই রকম শুনতে সুরাই ইনুস্বর তিন যাদের কাছে কিতাব আছে দেখেন আকাশ সমাদের উপরে আছে রাফা বেগাইরে আমরাও না বিনে কিসে খুটিতে আমাদের মানে হচ্ছে আর খুঁটি গুলির ওপর পিলার গুলির উপর আসমান দাঁড়িয়ে আছে আমাদিন তারাও বিনা খুঁটিতে যা তোমরা দেখছো তাহলে এই আয়াতের সঠিক তস্রীর হচ্ছে যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বিনা স্তম্ভে আসমানের কোন স্তম্ভ নেই কেউ কেউ ভিন্ন করেছে সেটা শুনিয়ে আল্লাহ আকাশ সমূহকে সুচ্ছ করেছেন খুঁটিতে হ্যাঁ বেগাইরে আমাও নাহা মানে খুঁটি তোমরা দেখতে পাচ্ছ না তাহলে এখানে তারা বলতে চাইছে যে খুঁটি নেই এ কথা আয়াত স্পষ্ট নয় কিন্তু খুঁটি তোমরা দেখতে পাচ্ছ না ঠিক তফসির তিনি আরো সে সমুন্নত হয়েছেন সুরা রাত আয়াত নম্বর দুই সুরা তহার আয়াত নম্বর আয়াত নম্বর রহমান্নলে তো আর সাতটি এসছে এখানে দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে সুতরাং বিনা প্রয়োজনে উল্লেখ করা হয়নি কথা বলবেন না যে এটা রিপিট কেন হ্যাঁ রিপিট না ওখানে দলিল হিসাবে করা হয়নি কি বলা হচ্ছে যে এই বিষয়টি হ্যাঁ তুলে পাঁচে রয়েছে আর শিস্তাওয়া ওয়াকাল ফুরকান সুরেফুর খান রয়েছে ছয় নম্বর জায়গা আলাহ আয়াতটা লিখতে ভুল আছে খুলতে পেরেছ আগে দেখেন আল্লাহ দেখেন এখানে কিভাবে আছে আল্লাহুল্লাহাম এই শুরু থেকে উল্লেখ করলে ভালো ছিল তারপরে কি আছে তারপরে অর্থ মিলানোর জন্য অতঃর আর রহমান সমন্বিত হয়েছেন বা আরস এর উপর সমুন্নত ফস আল বিহি হাবিরা সুতরাং এই বিষয়ে কারো কাছে খবর যদি থাকে তাহলে জিজ্ঞেস আল্লা জানিয়েছেন এখানে ভুল নেই কিন্তু একসাথে মিডিয়া দেওয়া হয়েছে কি আছে আরো সে সমুন্নত হয়েছেন আসলে সুরাই সাজদা ইসুরার নাম হচ্ছে সুরাই সাজদা। কিন্তু আলিফুল্লাহ দিয়ে শুরু হয়েছে এই জন্য শেখ আলিফ লাম আলিফুল্লাহ সজদা বলেছেন একটি সুরার নাম আছে হামিম শেজদা কিন্তু আল্লাহ সত্তা যিনি আকাশ সময় এবং জমিন সৃষ্টি করেছেন অমাবে এবং যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে সবকিছু দিনে। ছয় দিনে তাহলে এখানে অতিরিক্ত জানতে পারলাম আগের আয় গুলো আকাশ জমিন সৃষ্টি করেছেন আকাশ জমিনের মাঝে যা কিছু রয়েছে যত কিছু আল্লাহ রেখেছেন আমাদের জন্য যেমন পাহাড় পর্বত গাছপালা নদী নালা সাগর মহাসাগর আর তারপরে জমিনের ভিতরে ভূগর্ভ সবকিছু মাবেন ফি সিটা তাইয়া ছয় দিনে সমস্ত অতপর তিনি আরু সে সমুন্নত হয়েছেন সুরেশ আয়াত নম্বর চার সুরাত আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সময় সৃষ্টি করেছেন ছয় দিনে তিনি আরো সে সমুন্নত সুরে হাদিদ আয়াত নম্বর চার এই ছিল আয়াত কোরআন আয়াত কি যথেষ্ট নাই এই আকিদের জন্য এই বিশ্বাসের জন্য যে আল্লাহ কোথায় এই যে প্রশ্ন আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না যাবে না যদি এই প্রশ্ন করা হয় যেমন বিদ্যপন্থীরা বলে থাকে প্রশ্ন করা যদি ভুল হয় তাহলে আল্লাহ বিষয়টি উল্লেখই করতেন না হ্যাঁ বরং এই প্রশ্নের উত্তরের জানা ফরজ যে প্রশ্ন উত্তর করানি কেন এতবার করে একটি বিষয় বলা হচ্ছে বরং এই প্রশ্নের উত্তর জানা ফরজ এই প্রশ্নের উত্তর জানা ফরজ যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় এর উত্তর জানা প্রত্যেক মুসলিমের ইমানের জন্য ফরজ নাহলে তার তহিরি যার তিদ নাই তারা দিনের আর সেটা হচ্ছে দিনের মূল বিষয় সমস্ত আম্বিয়া রসুলগণের দিনের মৌলিক বিষয় ছিল হ্যাঁ এক সেটা হচ্ছে তৌহিদ আল্লাহ আমা বানুল আল্লাহ নবীশ হাদিস রয়েছে নবী রসুলগণ হচ্ছে বই মাতৃ সতার ভাইয়ের মতো সৎ মতো এর মতো তাদের বাপ এক হয় সৎ ভাইদের বা তেমনি দিন হচ্ছে সমস্ত নবী গণের এক আর এই দিনের মূল বিষয় ছিল তৌহিদ সমস্ত অম্বা রসুলগণ তৌহিদ নিয়ে এসেছেন বিশেষ করে তৌহিদুল এবাদা কারণ ভেজাল ওখানে ছিল আল্লাহ এবাদত কর তহিদুল এবাদা মা লকমিনা সত্য এলুদ হচ্ছে আসল দিনের এটা হচ্ছে আসল দিন কায়ে করা আর তারপরে দিনের প্রতিটি বিষয় ছোট বিষয় হল সেটা দিনের একটা অংশ জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল হচ্ছে এই দিন ইসলাম জি কিন্তু শাখা প্রশাখা আর অন্য ক্ষেত্রে এই সংস্কার এই সংশোধন করি কোনো তাদের দিন কাইম হবে না কারণ আসলটাই নেই আসল নেই এই ছিল আয়াত যা দিয়ে বলতে চাইলাম কি যে আল্লাহ আর সমন্বত এই বিষয়টি আকিদার বিষয় এই বিষয়ে প্রশ্ন করতে হবে জানতে হবে এবং এর উত্তর জানা ফরজ এবং এটি তহিদুল আসমা সিফাতের একটি গুরুত্বপূর্ণ দিক তহিদুল আসমাফা আল্লাহ নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ একত্র প্রতিষ্ঠা করার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাবুল আলমিন সমস্ত সৃষ্টির উর্ধ্বে একাকার হয়ে নয় সৃষ্টি মাকুলকাতে আর আল্লাহ রাব্বুল আলমিন তার আরো আসমানের ওপর আরো সে এই দুটি কথা আসমানের উপর আরো সে সমনতেন কারণে চোরা রাস্তা আছে হ্যাঁ কুফরিয়ার কথা সেটা হচ্ছে পল্ল মমিন আরসুর রহমান মমিনের কলি তো আরস তাহলে মমিনের কল আরো আল্লাহ আছে ওইটা মারলো কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের ঊর্ধ্বে আর সাত আসমানের ওপর ওইটা মারলো না কোথায় আছে আল্লাহ আরো সে আছেন আর আরো এখানে বুঝে গেল আর যখন আল্লাহ আল্লাহ আরো সে আছেন তার আল্লাহ আল্লাহ যদি দিক থেকে জাতের দিক থেকে মমিনের অন্তরে তাহলে এটা হচ্ছে মানে সবকিছুর আছে খালেকার সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক যত সুন্দর মানুষ দেখবে বিশেষ করে যত সুন্দরী রমনি দেখবে তত ভালো করে আল্লাহকে দেখতে পাবে হ্যাঁ আর এই যে কুফুরি আঁকিয়ে পিছনে তার ইতিহাস আছে সে এক সুন্দরী আর কুফুরি তো ডুবে থেকেছে ইবনে আরবের কিতাব এই সব কুফরিয়া কিতাব এই সুফি ইসমের কিতাব গড়ি বাংলায় কেমন করে বাঙালি জাতির ঘরে ঘরে ঢুকেছে আরবির বাংলায় অনুবাদ হয়েছে কেউ করেনি কারণ করবে না কিছুদিন আগে এগুলো হইল বোখারি মুসি আবুদনা সাহিত আরবির কিতাবের হ্যাঁ সিরকি কুফি আকিদ করা আছে এবং গাজালির কিতাবের তরজমা অনেক আগে হয়েছে প্রত্যেকটি আয়াত একটি শব্দ শুধু ব্যবহার আর অন্য কোন বা অন্য কোন অর্থ দূরের অর্থ দেওয়া যাবে না তাওল হচ্ছে কাছের অর্থ স্পষ্ট অর্থ ক্লিয়ার অর্থ বাদ দিয়ে অস্পষ্ট দূরের অর্থ নেওয়া জিপক অর্থ दूर सेब्द व्यवहार निर्थे शब्द हम शब्द व्यवहार इस्तावा কর্মগত গুণ এই আলোচনা আমি করেছি হ্যাঁ কয়েক সপ্তাহ বিষয়টি বলেছি যে আল্লাহ রবী দুই ভাগে বিভক্ত এক হচ্ছে সেফাতে ফেলিয়া একটা তো আসলে আর একটি হচ্ছে আল্লাহর কাজের গুণ সহজ ভাষায় বুঝে ফেল মানে কাজ তো আল্লাহর কাজের গুণ আর আল্লাহর সত্তার গুণ সেফাতে ফেলিয়া মানে কি বলতে চাচ্ছেন তাহলে যে আল্লাহ আরো সে অর্থাৎ আল্লাহ আল্লাহর আরো সে সমুন্নত আল্লাহ হওয়াটা আল্লাহ আল্লাহ আল্লাহ কাজ বোঝা গেছে কিনা জি হ্যাঁ কাজে পরিবর্তন ঘটে মাঝে মাঝে কাজ একই অবস্থা থাকে না কিন্তু সত্তাগত গুণ সবসময় থাকে যেমন আল্লাহর চেহারা আছে এটা কি জাতি সিফাত এমন কোন সময় হইতে পারে যে আল্লাহ চারা নেই না কিন্তু আরো সে সমুন্নত হওয়া কখনো এই কাজটা আপনি করছেন কখনো অন্য কাজে আছেন হতে পারে কি না বুঝতে পারছেন না তো কর্ম মানুষের পরিবর্তন হয় কিন্তু সত্তা পরিবর্তন হয় না সত্যাগত গুণে পরিবর্তন হয় না কিন্তু কর্মে কাজে পরিবর্তন আসে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আবার আল্লাহ আরো সে সমুন্নত ঠিক আছে যে কর্ম আল্লাহর নেমে আসা কর্ম সবসময় নেমে আসেন না সে রাতের শেষ অংশে নেমে আসেন পরিবর্তন ঘটে আর আল্লাহর যেগুলি সত্তা চেহারা আল্লাহর হাত আল্লাহর চোখ এগুলি হচ্ছে আল্লাহর জাতি সেফাত সবসময় আল্লাহর চোখ আছে সবসময় আল্লাহ রব আলমিনা হ্যাঁ হাত আছে সবসময় আল্লাহ সব সেফাতে ফেয়ালি আর সেফাতে জাতীয় শুধু মন্ত্রের মতো মুখস্থ না করে আলামী এখন প্রশ্ন আল্লাহ তাহলে আরো সে কেমন ভাবে সমন্বত তো বলছেন যেমনটা আল্লাহর জন্য উপযোগী হয় না তা না তাহরিফ না তাকে ইফ মানে ধরন কেমন না তো কোনো কিছুর সাথে তুলনা অন্যান্য গুণগুলির মতো আল্লাহ যে অন্যান্য কর্মকর্ত গুন আছে ওগুলো ক্ষেত্রে আরবি ভাষা আরবদের মাতৃভাষায় এরপরে আর কোন সংসায় থাকবে না এই বিষয়ে যদি বিষয়টি ভালো করে বুঝে নিয়ে আপনি এর উপরেই মান নিয়ে চলে আসেন যথেষ্ট ইস্তা শব্দটি আরবি ভাষায় চার অর্থে ব্যবহার হয়ে থাকে দেখেন একটা ইংলিশের ইংলিশ দিয়ে ডিকশনারি আছে না নেই বাংলারি বাংলা আছে না নেই এটা বাংলা মুশকিল শব্দ সহজ শব্দ দিয়ে তরজমা করা হচ্ছে আপনার জন্য ঠিক আরবির আছে ঠিক আছে না তো আরবি ডিকশনারিতে বা আরবি অভিধানে এই ইস্তাবা শব্দের চারটি শব্দ দিয়ে অর্থ করা যেতে পারে হেয়া প্রথমটি হচ্ছে আলাহ ইস্তা মানে তিনি মানে রাফা মানে কোন কিছু নয় এর তাফা নিজে উঠা হ্যাঁ তাহলে এরতফা মানে ওপরে উঠলেন মানে সমুন্নত হলেন জি হ্যাঁ তৃতীয় অর্থ হয় ইস্তা মানে হচ্ছে চড়া রোহন করা এই জন্য কি সুম্মা আল আর মানে সুম্মা সাইদা আলা আল আর তিনি আরসের ওপরে কি করলেন উঠলেন করলেন চাহিদা শব্দ চার নম্বর অর্থা মানে মানে কি করা আই আইয়ব দমে কি করছে অবস্থান করেছে ইস্তাকারা মানে অবস্থান করা কারার নেওয়া আল্লা ক্ষেত্রে অবস্থান কর বাইরে তোমাদের কাজ কাম না মাঠে ঘাটে ফিল্ডে আর ফ্যাক্টরিতে কারখানাতে না তোমাদের ওয়াকারনাফি ফি বয়ুত। অবস্থান করো তোমরা তোমাদের বাড়িতে ইস্তাকার মানে কি আর ইস্তাকার আলাহ ইরতা যদি সুন্দর বাংলায় তর্জমা করেন তাহলে সমুন্নত হওয়া ঠিক আছে ঠিক আছে না আল্লাহ তেসিরুল কোরআন যেটা আছে হ্যাঁ আসল ভাই মাসাল্লা তাহলে তো চলে আসছে এটা পড়ে শোনাচ্ছি এতে ভিন্ন অনুবাদ আছে আর তেসিরুল কোরআন আর আপনার এই যেটা বলা হচ্ছে অর্থ করেছেন। কি রয়েছে সমুন্নত শব্দ আছে সমুন্নত কিসির অর্থ হইল আলা মানে হইল মানে হইলো সাইদা মানে হইলো এখন বাকি থাকলো ইস্তাকাররা ইস্তাকাররা মানে সমুন্নত হওয়া কিন্তু তাছাড়া অবস্থ অর্থ আছে অর্থ আছে এতেও সমাজ শ্রেণীর অর্থ আছে এটা আপনাদেরকে পড়ে শোনায় এ অনুবাদটা ছয় সাতজন দায়ী মিলে করেছেন আর সম্পাদনও করেছেন শেখ আব্দুল তো এক আলোচনাতে আমরা এটা বড় প্রোগ্রাম ছিল সেখানে ছিলাম শেখ আব্দ হামিদ তো উনি বললেন তারা আলোচনাতে যে আমার কথা বলে যে উনি আমার অনেক পুরাতন আলোচনাতে এই সমাসীন শব্দটি এসছে অনেক পুরাতন আজকে পনেরো বছর কি আঠারো বছর আগে আলোচনা ভালো করে তারপরে আমি মনে করলাম এটা আমি ভুল মনে করি না তবে আমি মনে করলাম যে দল টিম আছে এই অনুবাদে আমরা সমন্নত না করে কি করেছি সমাসীন করেছি আর এটাকে ঠিক মনে করি ও আলোচনা তো করেছেন পরে আমি এটা খুলে দেখলাম যে আসলে এতে সমাসীন আছে দেখেন তিনি বলছেন অনবাদক এখানে সুরা তাহা আর আয়াত নম্বর পাঁচ চার আছে চার যদি অনুবাদ করি এটা তার নিকট হতে অবতীর্ণ মানে কার পক্ষ থেকে তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি সমুচ্চ আকাশমন্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন তারপরে কি বলছে পাঁচ নম্বরে পরম দয়াময় আরো মানে বসা হয় নাকি না আসন গ্রহণ করা হয় বাংলা যে বুঝেন সে বলবেন আর না বুঝলে চুপ থাকবেন ভুল তর্জমা বুঝা গেছে আরো সে দাঁড়ালেন ভুল তর্জমা হ্যাঁ সব শব্দ দিয়ে তরজমা করা যাবে না দাঁড়ানো না বসা দিয়ে কিন্তু তিনি তাতে ইস্তাকাররা অবস্থান করলেন সময়কার সময় আসন গ্রহণ করলেন আসছিলেন মাহফিলে বা আমি আসছিলাম কোন একজন ব্যক্তি এগে আমিরা আসে আসছেন মনে করেন আসার পরে তিনি আসন গ্রহণ করলেন আসন গ্রহণ করলেন সে আসনটা দাঁড়ানোর আসন হইতে পারে বসার আসন হইতে পারে হ্যাঁ জি হ্যাঁ আসন গ্রহণ করলেন মানে যেখানে এখন আসছিলেন हरकत कर फौजान पक्षा आया देखी दिल्ली आलिदा आहलिद अल्प तीन चार हरफ पड़े नेटे मंत्रब्य देख लगे যে এত শক্ত মন্তব্য করেছে কয়েক বছর আগে মানে এক দু বছর হয়ে গেল নজরে পড়লো যে যে সমসহীন বলে তরজমা করেছে সে গুমরা ওর কথা কি এই রকম কথা অথচ যারা এই সব সোশ্যাল আহ লিখা লিখি করে তারা কোনো রকম বড় আলেম লিখি করছে ইল্লা ইল্লা ইশাল্লাহ লিখে তো তার নাম থাকবে সেখানে দেখা যাবে সাধারণ একজন মানুষ শিখেছে আরবি ভাষা নাকি দেখেন এই জন্য শোনাচ্ছি আজকে বলছে এই চারটি মানি অর্থাৎ করেছেন এই চারটি অর্থের মধ্যেই সীমিত চারটি শব্দ মুখস্থ হয়ে গেছে আশা করি আপনাদের মানে আলা এরতফা হ্যাঁ আরেদা সালাফ। তারপরে হচ্ছে এই তিন যুগের লোক সালাফ তিন শত বছর তিনশত হিজড়ি পর্যন্ত সালাফ তারপরে গুলোকে খালা বলতে পারে বলে খালাফ খালাফ মানে খারাপ না কিন্তু লামে যখন জবরদি বলবেন خالا سالابل যে আয়াতে শবেরিমা গুলিতে বর্ণিত হয়েছে তারপরে শেখ সাল ফৌজান প্রত্যেকটি আহ তর্জমা করেছেন সেগুলি আর উল্লেখ করা দরকার নাই এটাতে তাকিদ করা হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে খুঁটি নেই খুঁটি নেই দেখতে না যেমন বললাম আসাহ তবে প্রথম তফসির হচ্ছে অধিক বিশুদ্ধ বেশি সহিত আগে বলেছি এই আয়াতগুলি দ্বারা যা কিছু আমরা তা একটা যেমন প্রমাণ হলো তেমননি কিসের প্রমাণ হলো এর বিপরীতটা যারা এই ইস্তেয়ার অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে তাদের আলামান ইস্তেওয়া আর এতে খন্ডন রয়েছে ওইসব লোকদের যারা শব্দ করেছে অপব্যাখ্যা করেছে অর্থ করেছেন কারা সালাফরাকার যুগ স্বর্ণযুগি আর যারা বিদাতি খালফলা ওদেরকে আবার তারা মানে সহজ ভাষায় দখল করা হ্যাঁ যদি এই অর্থ হয় তাহলে আল্লাহ ছয় দিন আকাশ জমিন সৃষ্টি করলেন তারপরে ইস্তে কি হইলেন আরস নিজের ক্ষমতা ক্ষমতাধীন করলেন তার আগে আরো আল্লাহর ক্ষমতার বাইরে ছিল নাকি হ্যাঁ যদি এই আকি দেখি ওর আখে যে আল্লাহ আর হাত ছাড়া ছিল আরু আল্লাহ ক্ষমতার কাহার কাহার মানে যে প্রতিদ্বন্দ্বী কোন প্রতিদ্বন্দ্বী না থাকে এমন ব্যক্তিকে কাহার বলা হয় আল্লাহ একটি নাম হচ্ছে আল কাহার হ্যাঁ যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই অপ্রতির রাজত্ব তার মানে আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করার পরে আল্লাহ তার রাজত্বের উপর হ্যাঁ ক্ষমতাসীন হইলেন এই অর্থ তাদের কাছে তিনি পরাজিত করলেন এই অর্থ যদি করা হয়তো বাতিল না কথা একদিক মিন নজুহিন কেজিরা অনেক দিক থেকে এই ভ্রান্ত ধারণা বা এই অর্থ করা বা আতিল তার মধ্যে এখানে চারটি উল্লেখ করেছেন লেখক প্রথম খণ্ডন হচ্ছে যে মানে নিজের ক্ষমতাতে নিয়ে আসা আর মানে হচ্ছে রাজত্ব এই তাফসির হচ্ছে মুহুদাসন মানে বেদাতি তাফসির নব আবিষ্কৃতির মহালে ফুল তফসির ইস সালাফ আর ছয়টি হাদিসের প্রসিদ্ধ কিতাব রয়েছে গন সকলে কিন্তু আপনার মধ্যে প্রায় চলে গেছেন মধ্যে প্রায় শেষ তারপরের যুগে বেশি ফিতনা যদিও ফিতনা শুরু হয়ে গেছে শেষ জামানা থেকে আতাবিনের জামানা থেকে বিশেষ করে দুটি ফিতনা শুরু হয়েছে ফিতনা আর তারপরে তখন জাহমিয়াদের তাবেন যান আমাদের সালাফি অনসরণীয় তাদের সর্বপ্রথম যে এই ইস্তাউল্লা ইস্তানে নিজের ক্ষমতায় নিয়ে আসা আহত নিয়ে এই তরজমা করেছে দ্বিতীয় খণ্ডন হচ্ছে যদি আরসে সে সমুন্নত মানে ক্ষমতা দখল করা হয় হ্যাঁ রাজত্ব নিজের আয়ত্তে নিয়ে আসা হয় সুন্দর যুক্তি যদি মানে কি হয় বেদাতিদের অর্থ কি বললাম হ্যাঁ আরবি শব্দটা মনে রাখেন छम सृष्टि कर सबकिल हाँ क्षमता कि करलें दखल कर लमत যদি বলছেন যে তাহলে কি জীবজন্তু পশু পাখি এবং সমস্ত আর আরসে কি পার্থক্য থাকবে কি পার্থক্য থাকলো আল্লাহ শুধু আরশের মালিক হলো সবকিছুর মালিক হলেন যদি মালিক হওয়ার অর্থ নেওয়া হয় তাহলে আল্লাহ করার পরে সবকিছুর মালিক হলেন সেই পাহাড় পর্বত আছে সাগর মহাসাগর আছে আর যত কিছু আছে জমিন আসমান সবকিছু আছে তাহলে আল্লাহ শুধু আরো কেন বর্ণনা করবেন আল্লাহকে যদি কথা বলতে হইতো যে আল্লাহ ছয় দিন আসমান জমিন সৃষ্টি করার পরে নিজের ক্ষমতায় সবকিছু লাভ হইল হ্যাঁ আল্লাহ বেকার বেকার তাই বলছেন শেখান আর আসমান ছিল না এমনটা কি তাও তো না সবকিছুর ওপর তার ক্ষমতা রয়েছে ও মালিক এবং তিনি সবকিছুর মালিক ফালাই এখন দেখে ফায়দা এখানে আরো শব্দটি উল্লেখ করার কোন ফায়দাটা হইল কোন ফায়দা নেই তাহলে তৃতীয় খন্ডন হচ্ছে যে দেখেন কোন একটা শব্দের যদি অন্য অর্থনীতি হয় তাহলে ওর জন্য কিছু ইশারাঙ্গিক দলিল প্রমাণ তো লাগবে সেজন্য আমরা ইস্তাওয়ার তর্জমাটা কি দিয়ে করছি ইস্তাওলা দিয়ে করছি যে আল্লাহ নিজের ক্ষমতায় বা ক্ষমতা পেলেন বা ক্ষমতা আধীন করলেন তো বলছেন যে এই ইস্তাবল আর শব্দটি কোরআন এবং সন্নাতে অনেক বেশি বর্ণিত হয়েছে ওয়ালামিয়া ওয়াহে একটা শব্দ কোথাও আসেনি আলাল আরসের মালিক হলেন এই কথা নেই যদি এরকম আসতো তাহলে হাত বিবেতুন নসুস তাহলে বাকি অন্যান্য ইস্তা ইস্তা ইস্তফা গুলোকে ইস্তাউলা দিয়ে করতাম যে এক জায়গাতে ইস্তাউলা শব্দ এসে আমরা ওইটা দিয়ে এর তর্জমা করছি চুর্থ খণ্ডন হচ্ছে বলছেন যে এখানে আল্লাহ যে আরো সে সমুন্নত এখানে সবগুলি আয়াতে প্রায় সুম্মা শব্দ ব্যবহার হয়েছে আমি একটু আগে বলেছি মানে পরে তাই না আল্লাহ বলছে আসমান তারপরে শব্দ দিয়ে যখন ব্যবহারিত হয়েছে যেটা প্রমাণ করে এই তার পর্যক্রমে আসমান জমিন সৃষ্টি হয়েছে আর তারপরে এটা অলমোহলা এবং তাতে বিলম্ব প্রমাণ করে তাহলে আসমান সৃষ্টি করার পরে তিনি মালিক হবেন এটা হইতো না তিনি আগে থেকে মালিক আছেন আরসের কারণ অন্য আরেকটি আয়ত্তি আছে কোরআন যে আল্লাহ রব আল আরো তার আগে ছিল আর আল্লাহ মা আল্লাহ পরে ইস্তফা আর ইস্তফা মানে হচ্ছে দখল করা বা নিজের ক্ষমতায় নিয়ে আসা তাহলে এই অর্থ ভুল তাই বলছেন ফাইনাল আরশা কানা মৌজুদ কালকে সমাড়াতে কারণ আরোস আসমান জমির সৃষ্টি করার আগেই ছিল বিদ্যমান ছিল কতদিন আগে আগে মুসলিম আলহান তাহলে এটা কেমন করে হইতে পারে যে আল্লাহ রব আসমান জমিন সৃষ্টি করা পর্যন্ত আরো সে মালিক ছিলেন না এটা হইতে পারে নাকি সম্ভব কথা আবতালিল কেউ যদি বলে আসমিন এই খন্ডনগুলি তিনি নিয়েছেন মজমল ফাঁতাওয়া শেখুল ইসাম তাইমহল্লার পঞ্চম খন্ড একশো ষোলো পৃষ্ঠা থেকে তারপরে আরেকটি বিষয় আছে যেটা এর সাথে সংশ্লিষ্ট সুতরাং আল্লাহ রে সমুন্নত হওয়া সমস্ত সৃষ্টি জগতের উপর আল্লাহ যেমন আরো সে সমুন্নত তেমনি সমস্ত সৃষ্টি জগতের উর্ধে অলু সৃষ্টি জগতের ওপরে আছেন এর দলিল সংক্ষেপ বলিত কোরআনে করিম রসুর হদিস হ্যাঁ এবং সালাফি সালহিনের ইজমা সাহাবাইকার এবং এর দলিল হচ্ছে মানুষের আকল যুক্তি এবং এর দলিল হচ্ছে ফিতরাত কেমন করে দলিল এটা সঙ্গে বুঝিয়ে দি সেটা হচ্ছে যে কোনো মানুষ কাফের পর্যন্ত যদি কোথাও জুলমের শিকার হয় শিকারায় মার খায় তো তখন একটি মহাশক্তির আশ্রয় মনে মনে তার মন বলে যে আমার মহাশক্তির প্রয়োজন কখন কেউ যদি মার খেয়ে থাকেন তো বুঝতে পারছেন হ্যাঁ কিচ্ছু না ইসলামের আল্লাহ বিচার করবে তো অটোমেটিক হাত উঠে যাচ্ছে আঙুল উঠে যাচ্ছে বাস করছেন আপনারা জানেন ওপরওয়ালা সর্বত্র যদি আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বত্রওয়ালা তো সর্বত্র আলা জীবন কোনে শুনেছেন তাহলে কাফের মুশেকের কাছ থেকে ওই কথাটাই শুনেননি এই জন্য বলছি ভালো করে মনে রাখবেন এই সংক্ষিপ্ত কথাটি যে আল্লাহ যে তারপরে কি বললাম যুক্তির এর দলিল আর ফিতরতের দলিল প্রকৃতি দলিল পাঁচটি দলিল মনে রাখবে এখানে পাঁচটি আয়াত আছে সংক্ষেপে আমরা চলিও মহান আল্লাহ বলছেন মত আমি তোমাকে নিদ্রার মাধ্যমে কিসের মাধ্যমে এই অফাত হচ্ছে অফাত ছোট অফাৎ বড় মৃত্যু নয় বরং নিদ্রার মাধ্যমে তো যখন ঈসা আলি সাল্লামকে ঘর থেকে ইয়াহুদিদের জৈম থেকে এবং তাকে তারা হত্যা করবে রক্ষা করেন আল্লাহ উঠান তখন নিদ্রা অবস্থায় জাগ্রত অবস্থায় উঠিয়ে নেব তোমাকে উঠিয়ে নেব থেকে কি বোঝা গেল আল্লাহ কোথায় আল্লাহ আছেন উঠান কোন দিকে হ্যাঁ আসেন উঠে আসেন মানে নিচে আসেন নাকি আপনি নিচেতে বলছে বলছেন কোথায় আছেন আমি ওপরে আছি হ্যাঁ উঠে আসেন আপনি ওপরে আসেন বা বলছে যে উঠে আসেন উঠে আসেন মানে কি নিচে উঠে আসেন রাখে গাইলে আমার কাছে উঠিয়ে নেব স্পষ্ট প্রমাণ সূর্য আলী নম্বর দ্বিতীয় দলিলাম তাদের জন্য কি করা হয়েছিল অস্পষ্ট করে দেয়া হয়েছিল মনে করেছে ওই সদৃশ্য দেখে মনে করেছে যে ঈসা কি তোমার বর্রফা হই এলি বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছিলেন এলাই হে দিয়ে। তার দিকে আল্লাহ যেদিকে একশো আটান্ন তৃতীয় দলিল এলাইব আল্লাহর দিকে ভালো আল কালিমত্তিব কথাগুলি কালিমা भो भलो कथाई बंद कथे मैं सब लिखा उत्तम पे जन भलो कथा कलिम उत्तय आल्ला भलो कथा किस आदो साए उठे जी साएदि उठायर भलोल भलो कथा के उठाय जो अपन कैलेमा मुखे थके তার অনুযায়ী আমল থাকে তাহলে এই ক্যালেমা মুখে আমলের সালে নেক আমলে যেন দুটো শর্ত রয়েছে জানা আছে নেক আমলের কি কি একমাত্র আল্লাহর জন্য আর বা নবীর তরিকায় তাহলে কি হবে নবীর তরিকা হইলে সেটা ভালো আমল হবে তো দিকে আল্লাহ কথা উঠে আর ভালো কথা ভালো আমল মানে আপনি যদি হ্যাঁ মুখলেস ব্যক্তি হন আপনার আমল একমাত্র আল্লাহর জন্য হয় আর আপনার আমল একমাত্র রসুল তরিকা হয় তাহলে এই আপনার এই তরিকা মানে কোরআন অনুসারী হওয়া जीवन जापन करफल उठे ना कारण अल्प हे तौहि मुशरे আর সন্ন্যার অনুসারী হবে বেদাতি না হয় এই দুটো শর্ত যদি থাকে তো সবগুলি তার দিকে কি প্রমাণ করে জানলা কোথায় সৃষ্টির উপরে তারপরে দেখেন চার নম্বর হামান কি ছিল হেরাউনের প্রধানমন্ত্রী হে হামান আসবাব সবাব রাস্তাকে বলা হয় তো সিঁড়ির রাস্তায় উপরে উঠবো আসবাব আসামাওয়াতে আকাশ কিসের রাস্তায় আসমানের রাস্তায় আসমানের সিঁড়িতে আমি উঠবোলা হোক আজবান আর আমি মনে করি সে মিথ্যাবাদী জাতিকে কিভাবে ধোকা দেয় জাতিকে ধোকা দেয় হ্যাঁ দুশ্রেণীর মানুষ ধর্মগুরুরা আর ক্ষমতার গুরুরা ক্ষমতার গুরুরা মানুষকে বোকাবানা আর যাদের কাছে ধর্মের ভ্রান্ত জ্ঞান আছে সেই জ্ঞান নাই তারা মানুষকে কি করে প্রতারিত করে এইভাবে ও ভালো করে জানছে যে যতই তলা বিল্ডিং ওঠাক না কেন হামান আমি আকাশ পর্যন্ত পৌঁছিতে পারবো না আর ওই আল্লাহকে উঁকে মেরে দেখতেও পারব না কিন্তু জাতি হচ্ছে বো কামুর কশিক্ষিত এদিকে বাংলা বাঙাল বুঝিয়ে দি বাঙাল বুঝে না বুঝেন তো আছে সেজন্য আমার সিঁড়ি বয়া লাগবে আল্লাহকে দেখতে হইলে আল্লাহ সর্বতর বিরাজমান একটু দেখি এই আকিদা ছিল না জি হের কে হারিয়ে দিয়েছে অস্বীকার করে অথবা আর এর তাহিল তারপরে মহান আল্লাহ বলছেন এর মানে হচ্ছে নিরাপদ হয়ে যাওয়া নির্ভীক হয়ে যাও ভয় বীতি না থাকা আর আমানা ইউমেন মানে ইমান নিয়ে আসা বিশ্বাস স্থাপন করা তিনি কি করবেন ধসিয়ে দেবেন ফায় তমোর তখন সেই জমিন কি করতে থাকবে প্রকম্পিত হইতে থাকবে মারা মোর তমোরছে নির্ভীক হয়ে গেছো সেই সত্তা বলে যিনি আকাশে রয়েছেন কোথায় রয়েছেন সেই সত্তা সে সত্তা কে আল্লাহ আল্লা সম্ভব আছে যিনি আকাশে রয়েছেন তোমাদের ওপর পাথর বর্ষিত করবেন আকাশ এখন ফি শব্দ ব্যবহার হয়েছে গোমরা যেমন তেমন না বলছে তাইলে কি আল্লাহ আকাশের ভিতরে আছেন নাকি ফিজ আছে ওই মূর্খদেরকে বলেন তোমরা রাত শব্দটি ওপরের ক্ষেত্রে ব্যবহার করছো বুঝা গেছে না আমি সেন্টারে আছি আছি বুঝা গেছে হ্যাঁ আচ্ছা এর চেয়ে তো স্পষ্ট দি বুঝায় পানিটা কোথায় আছে বলিনা বলি না আছে কিন্তু আমরা ওইখানে কি বলি টেবিলের ওপরে না বলি উপর শব্দ না ব্যবহার করে অনেক ক্ষেত্রে কি বলি টেবিলে আছে যেমন করানি কিনা বলছেন ফেরাউনার জাদুঘরদেরকে যাদেরকে তার ভাষাই বলছেন কালামে বান্না জাদুঘররা তোমরা মোসাফতিমানি আসলে তোমাদের কয় টুকরো টুকরো করে কাটবো আর না হইলে ওসালনা তোমাদেরকে কিসের চড়াবো তোমাদেরকে শুলে চড়াবো ঝুলাবো তোমাদের আলা এরকম আমরা রাত দিন ব্যবহার করি করি কোথায় আছে বা মোবাইলটা কোথায় আছে টেবিল আছে বিছানে আছে বিছানের ওপরে শব্দ খুব কমই ব্যবহার করি হ্যাঁ বলছি না যেই সত্তা আকাশের ওপরে রয়েছেন সেই সত্তা ওপরে তোমার নিরাপদ হয়ে গেছো ভয় করো না জি হ্যাঁ আল্লাহ আকাশ ওপর রয়েছে এগুলি করা হয়ে গেছে আয়াত দুটি প্রথম দুটি আয়াত কি ছিল রাফে ওকা আর রাফা উল্লাহলি তোমাকে আমার কাছে উঠিয়ে নেব আর আল্লাহ তাকে উঠিয়ে রাফা कथा दुमान कथा आगे गुली साफा गफार क्षेत्र ছিল আপনার আহ নেক আমল উঠায় আল্লাহর কাছে উঠে যায় এই শব্দগুলি রয়েছে কোরআন এগুলি ছিল আর তারপরে রয়েছে যে যিনি আকাশে রয়েছেন এই দুটি আর সম্পর্কে বলছেন আল্লাহ আয়াত ইসবাতিল এই আয়াত করে যে আতগুলি লেখক বর্ণনা করেছেন এখান বা উল্লেখ করেছেন যে আল্লাহ রবুল আলমিন सबकिर समुन्नत कथा शेष खान शेख सलुक्य की एक हम शेष चैप्टर जो आल्ला একটা বিষয় এই আর সে সমোন্নত হওয়া আর আল্লাহ সৃষ্টি জগতের উর্ধে এই দুটো ভাষায় বা দুটো বিষয় পার্থক্যটাকে যে দুটো আলাদা আলাদা শেখুল ইসলাম এভিনে তাইম রহমান বর্ণনা করছেন বলছেন তিনি এখন আবার ফিরে আসেন সেফাতগুলি আল্লাহর গুণগুলি দুই ভাগে বিভক্ত কি জাতিয়া আরেকটি হচ্ছে সেফাতে ফেলিয়া। আল্লাহ সৃষ্টির উর্ধে হওয়া মানে আল্লাহর যে গুণ হচ্ছে অলু আল্লাহর অলুর দলিল আরেকটি বলে দি जिन्ह सर्वोच्च इज्जत दिक्कत सुमहान तेमी अवस्थान दिक्च सबकि आला सब बोला सबकिछते ही आल्ला जगत समस्त सृष्टि जगत ऊर्धे जेफा जेफा मान सत्यगत गुण अल्लाहर सत्यगत गुण एक सत्यागत गुण मान आल्ला सब समय सृष्टि जगत আর কথাটি হচ্ছে আল্লাহর শেফাতে ফেলিয়া কর্মগত গুণ আল্লাহ আরো সে এটা হচ্ছে কর্মগত গুণ কারণ আল্লাহ রবুল্লা আলম আরো হইলেন কখন আসমাজ সৃষ্টি করার পরে সুতরাং এটা আল্লাহ কর্মগত গুণ বলছেন আল্লাফাত আর সমুন্নত হওয়া আফালে ফেলি কর্মগত সিফাত আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টির ওপর সু উচ্চ সুমাহ হওয়া ওয়সফি আল্লাহর সত্তার সাথে স্থায়ীভাবে এই গুণটি জড়িত তখন আল্লাহ সুবাহ তার ইচ্ছায় তার ক্ষমতায় আরো সে সমুন্নত হন আল্লাহ চেয়েছেন আসমান জমিন সৃষ্টি করার পরে তখন হয়েছেন তিনি না তার ইচ্ছার বিরুদ্ধে তার আগে পারতেন না क्षमत समुन्नत पार्थक्य हिस्से आल्लर सु दलिल द्वारा प्रमाणित आल्ला सृष्टिर ऊर्धे की द्वारा प्रमाणित যুক্তি দ্বারা এবং দলিল দ্বারা আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি জগৎ তাকে ঘিরে থাকবে সৃষ্টি জগৎ পরিবেষ্ট করে থাকবে সৃষ্টি জগৎ তার চারিদিকে থাকবে এটা হইতে পারে না যুক্তি আর दलिले आल्लामक वर्णित हो नकल मान्छे मन जी मनकुलर्णित हवा হ্যাঁ সংগৃহীত সংগৃহীত লিখছেন ওইটা আরবিতে কি লেখা থাকে জানেন মনকুল দেখবেন মনকুল আরবি দেখবেন কি মনকুল এই যে নকল হয়ে আমার না সেটা নকল হয়েছে তো নকল মানে দলিল আর দলিল আমাদের হচ্ছে করান এবং শূন্য হয় আল্লাহর কাছ থেকে নকল হয়ে এসছে আল্লাহলে নবী কাছে সেই দলিল দলিল কে বলা হয় আকল যুক্তিকে বলা হয় এই বিষয়টি আকল এবং নকল দ্বারা প্রমাণিত এরকম কথা অনেক জায়গায় লেখা থাকে তাহলে এর অর্থ হচ্ছে তো আল্লাহ আরো সে এই কথাটি জ্ঞান বিবেক দ্বারা বোঝানো যাবে না কিন্তু কি দিয়ে বুঝাবেন দলিল দেবিনে বা দলিল বুঝাবেন হাজার মহম্মদালি ওসলিন